আইসার আদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ও নাবি সাল্লু আলিয় সাল্লাম একই পাত্র অর্থাৎ কাদা হতে পানি নিয়ে গোসল করতাম সেই পাত্রকে ফারাক বলা হতো